সুর অন্য রহমান রহীম আল্লাহ তা নামীরা ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة Amen. एक हमिचारिणी नारी और व्याचारी पुरुष संक्रांत विधान्यापारे आदेश हम प्रत्येक के तुम एकषट्टी वित्त्यात कर दीन आदेश प्रयोग बेटा ওদের প্রতি কোন রকম দয়া যেন তোমাদের মনে না আসে যদি তোমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনে থাকো তাহলে মোমেনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে আল্লাহর হুকুম হচ্ছে ব্যভিচারী পুরুষ কেবল কেবলমাত্র ব্যভিচারিণী মহিলাকেই বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোন মোশ্রেক নারীকে ব্যভিচারিণী মহিলা কেবল মাত্র ব্যভিচারী পুরুষকেই বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোনো মশ্রেখ পুরুষকে সাধারণ মোমেনদের জন্য এই বিয়েকে হারাম করা হয়েছে অপরদিকে যারা খামাখা সতী সাধ্য নারীদের উপর ব্যবিচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদের আশিটি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না কেননা এরা হচ্ছে নিকৃষ্ট গুণাকার অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তবা করে এবং নিজেদের সুথে নেয় তাদের কথা আলাদা আল্লাহ والذین অবশ্যই ক্ষমাশীল ও বড়দয়ালুদী নয় ওহ um. যারা নিজেদের স্ত্রীদের ওপর ব্যবিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষ্য মজুদ থাকে না তবে এটাই তাদের সাক্ষ্য যে তারা আল্লাহ নামে চারবার শপথ করে বলবে অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী এরপর পঞ্চমবার শপথ করার সময় বলবে মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তালার গজব নাজিল হয় কোন স্ত্রীর ওপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও চারবার আল্লাহ নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক فتعسبوه شرع لكم بل هو خير لكم لكل مرئ منهم ما اكتسب من হে মোমেনরা যদি তোমাদের উপর আল্লাহ তালার অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা এসব নীতিমালা থেকে মাহরুম থেকে যেতে অবশ্যই আল্লাহ তালা হচ্ছেন মহান তবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞা ময় যারা এই নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা তো ছিল তোমাদের একটি ক্ষুদ্র দল এই বিষয়টি তোমরা তোমাদের জন্য খারাপ দেব না বরং তা হবে তোমাদের জন্য একান্ত কল্যাণকর এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গোনা করেছে সে ততটুকুই তার ফল পাবে আর তাদের মধ্যে যে সবচেয়েতে বেশি একাজে অংশ গ্রহণ করেছে তার জন্য আজাবও বেশি রয়েছে ¡No, amor! No. যদি এই মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত কত ভালো হতো যদি তারা এ কথা বলত এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র যারা অপবাদ রটাল তারাই বা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী হাজির করল না যেহেতু তারা প্রয়োজনীয় চারজন সাক্ষী হাজির করতে পারেনি তাই আল্লাহ আল্লাহতালার আইনের কাছে তারাই হচ্ছে মিথ্যা পাতি <تصفيق> وَلَوْ لَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لَمَسْتَكُمْ فِي مَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظَرٌ মূল <m> যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের ওপর আল্লাহতালার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে একজন নবীপত্ন যে বিষয়টি তোমরা চর্চা করছিলে তার জন্য একটি বড় ধরনের আজাব এসে তোমাদের স্পর্শ করত তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো কিছু জানা ছিল না তোমরা একে একটি তুচ্ছ বিষয় মনে করছিলে কিন্তু তা ছিল তালার কাছে একটি গুরুতর বিষয় তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথে কেন বললে না আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এ ব্যাপারে কোনো কথা বলব আল্লাহতালা অনেক পবিত্র অনেক মহান সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি সত্যি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো আল্লাহ আল্লাহ তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বিবৃত করেন এবং আল্লাহ জানেন তিনি বিজ্ঞ কুশলী যারা মোমেনদের মাঝে বীচে অপবাদ রটনা করে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মন্দুদ শাস্তি আল্লাহ তালা সবকিছু জানেন তোমরা কিছুই জানো না اذِنْ وَفِّجْ مُ যদি তোমাদের উপর আল্লাতলা দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেত অবশ্যই আল্লাহ আল্লাহতালা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তারা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে অভিশপ্ত শতান্ত তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে যদি তোমাদের উপর আল্লাহ তালা দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না, কিন্তু যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তালা সবকিছু শোনেন তিনি সবকিছু জানেন তোমাদের মধ্যে যারা দীনী মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এবে শপথ না করে যে তারা তাদের গরীব আত্মীয় স্বজন অভাবগ্রস্থ এবং যারা আল্লাহ তালা রাস্তায় হিজরত করেছে बर तर उचित क्षमा तरफ दोष त्रुटेक्ष अल्लाह तला तुम्हारे गुणा माफ कर दिन आल्ला तला क्षमाशील और परम दयालु जरा सतीसाधी नारी व्याचारे अपबाद आरोप करापा बेपारे खबर ही सर्वोपरि जरा ईमानदार तरह अपबाद करी इस मानुष दुनिया और आखिरतर उभय स्थानीय অভিশাপ দেওয়া হয়েছে তাদের জন্য রয়েছে কঠোর আজাদ সেদিন তাদের কৃতকর্ম সম্বন্ধে স্বয়ং তাদের জীবাসমূহ তাদের হাতগুলো ও তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন আল্লাহ আল্লাহতালা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তালাই হচ্ছেন সুস্পষ্ট সত্য জেনে দেখো নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে মুনাফেক লোকেরা এই ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র আখেরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেজেক ja নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ কর না। নৈতিকতা ও শাড়ীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থা আল্লাহ তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো ঘরের দরজায় গিয়ে যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও তাহলে এমতাবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম তোমরা যখন যা কিছু কর আল্লাহলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন তবে যেসব ঘরে কেউ বসবাস করে না যেখানে তোমাদের কোন মাল সামানা রয়েছে তেমন কোন ঘরে প্রবেশে তোমাদের কোন পাপ নেই কেননা আল্লাহ তালা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আবার যা কিছু তোমরা গোপন করো তুমি মোমেন পুরুষদের বল তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জা স্থানসমূহকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জার স্থান দিয়ে যা করে আল্লাহ তালা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন কিভাবে তুমি মোমের নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জা স্থান সমূহের করে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায় তবে তার শরীরের যে অংশ এমনিই খোলা থাকে সেসব অংশের কথা আলাদা তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে তারা যেন তাদের স্বামী তাদের পিতা তাদের শ্বশুর তাদের ছেলে তাদের স্বামীর আগের ঘরের ছেলে তাদের ভাই তাদের ভাইয়ের ছেলে তাদের বোনের ছেলে তাদের সচরাচর মেলামেশার মহিলা নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোন কিছুই কামনা করার নেই কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে চলার সময় জমিনের ওপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে लोकर का जाना जानी हे ईमानदार व्यक्तिा त्रुटि विच्युतर तुम्हारा सबाई आल्ला दरबार दबा करो आशा जाए तुम्हारा नजात पे जा তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ তাদেরও বিয়ে স্বাদ ব্যবস্থা করো যদি তারা অভাবী ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে আল্লাহতালা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহতালা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই আল্লাহতলা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোন অগ্রিম লিখিত চুক্তি লিখে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো তাহলে আল্লাহ আল্লাহতলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় মুক্ত হস্তে দান করবে তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্য থাকতে চায় নিচক পার্থিব ধন সম্পদের আশায় কখনও তাদের ব্যবিচারের জন্য বাধ্য করু না যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে তাহলে তার যেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে কারণ তাদের এ বাধ্য করার পরেও তবাকারীদের প্রতি আল্লাহ তালা হামেশাই ক্ষমাশীল ও পরম দয়া আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগের মানুষদের ঘটনাগুলো পারহিষ্কার লোকদের জন্য তা ছিল শিক্ষণীয় উপদেশ আল্লাহ তালাই হচ্ছেন আসমানসমূহ ও জমিনের নূর তাঁর নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো তাতে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভেতর কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ মিশ্রিত তেল দ্বারা যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয় পশ্চিম দিকে সূর্যের বরং এটি সব সময়ই প্রজ্ঞলিত থাকে আবার এর তেল এত পরিষ্কার দেখলে মনে হয় তা বুঝে নিজে নিজেই জ্বলে উঠবে যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে আর যদি আগুন স্পর্শ করেই ফেলে তাহলে তা হবে নূরের উপর নূর আল্লাহ तरी अदृश्य नूर दिखे जाके चान ताके दान कर अल्लाह तला प्रत्येक विषय सम्पर्ख अवगत आ Oh, <laughs> ha! সে ঘর পাওয়া যাবে যার মধ্যে আল্লাহতালার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করার জন্য সবাইকে আদেশ দিয়েছেন সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা এমন লোক ব্যবসা বাণিজ্য তাদের কখনো আল্লাহতালা থেকে গাফেল করে দেয় না না বেচাকেরা তাদের আল্লাহতালার স্মরণ নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফিল রাখতে পারে। তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীত বিয়বল হয়ে পড়বে যারা নেক কাজ করে আল্লাহ তালা তাদের যথার্থ উত্তম পুরস্কার দেবেন তিনি তার অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতো বেশি দান করবেন মূলত আল্লাহ তারা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ হচ্ছে একটি প্রতারণার মতো যেমন মরুভূমিতে মরিচিকা। মানুষ দূরে থেকে তাকে পানি বলে মনে পরে যখন সে কাছে এলো তখন সেখানে পানির মতো কিছুই কিছু পেল না এভাবে প্রতারণা ও মরিচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ আল্লাহতালাকে তার পাশে পাবে অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন নিঃসন্দেহে আল্লাহতালা ত্বরিত হিসাব গ্রহণে সক্ষম কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে একটি অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল তার উপর আরও একটি ঢেউ এলো তার উপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ এক অন্ধকারের উপর এল আর এক অন্ধকার যদি কেউ এ অবস্থায় তার হাত বের করে আধারের কারণে তারটা দেখা কোন সম্ভাবনা থাকবে না বস্তুত আল্লাহতালা যার জন্য কোন আলো বানাননি তার জন্য তো কোথাও থেকে আলোর সম্ভাবনা থাকবে না তুমি কি চিন্তা ভাবনা করে দেখো নি যত সৃষ্টি আসমান সমূহ পৃথিবীতে আছে তারা সবাই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও করে চলেছে. এরা নিজ নিজের নামাজ ও নিজ নিজের তসবি পাঠ পদ্ধতি জেনে নিয়েছে এরা যে যা করছে আল্লাহ আল্লাহলা তার সম্ম অবগত রয়েছে. মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই জন্যে सब किसके फेम ম্ন স্র এও দেখো না আল্লা তালাই এ মেঘমালা সঞ্চালিত করেন অতঃপর তিনি তাকে তার সাথে জুড়ে টুকরোগেন তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে রাখেন পুঞ্জীভিত করেন অতঃর একসময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপরই তা বর্ষণ করেন আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয় মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে منه <تصفيق> দিনের পরিবর্তন ঘটান অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে আল্লাহতালার ক্ষুদ্রতের অনেক শিক্ষা রয়েছে আল্লাহতালা বিচরণশীল প্রতিটি জীবকেই পানি থেকে পয়দা করেছেন অথপর তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে কিছু চলে দু পায়ের উপর আবার কিছু চলে চার পায়ের উপর ভর করে আল্লা তালা যখন যা চান তখন তাই পয়দা করেন অবশ্যই তিনি সবকিছুর উপর ক্ষমতা আমি অবশ্যই হৃদায়তের জন্য সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর এর মাধ্যমে আল্লাহ যাকে চান তাকে সহজ সরল পথে করেন। যারা মুনাফেক তারা বলে আমরা আল্লাহ তালা ও রসুলের ওপর ইমান এনেছি এবং আমরা তার আনুগত্য করি একটু পরেই তাদের একটি দল আল্লাহ তালা ও তার রসুলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় বস্তুত ওরা আসলেই মোমেন নয় जो सत्य सत्य रसुलरिकीम फैसला तरफ सपक्षे जाए एक वीन भाव का छुटे आसे एंतरी कुफुरे को व्याधि रसुलंदेह पोषण करय्ला তার রসুল ওদের প্রতি কোন রকম অবিচার করবেন আসলে তা নয় বরং তারা নিজেরাই হচ্ছে জালিম অপরদিকে ইমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফেসলার জন্য আল্লাহ তালা ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয় তখন খুশি মনেই তারা বলে হাঁ আমরা আল্লাহ ও তার রসুলের আদেশ শুনলাম এবং তার যথাযথ মেনেও নিলাম বস্তুত এরাই হচ্ছে সফল কাম ব্যক্তি Ja জরা আল্লাহ উতার রসুলেত অনুগত তো আল্লাহ আল্লাহতালাকে ভয় করে এবং তার নাফরমানি করা থেকে বেঁচে থাকে তারাই হচ্ছে সফল কাম হে নবী এ মোনাফেক লোকেরা আল্লাহ তালার নামে শক্ত কসম খেয়ে বলে আমরা তোমার এতই অনুগত যে তুমি যদি আদেশ করো তাহলে আমরা ঘরবাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাব হে নবী তুমি বলো তোমরা বেশি শপথ করো না তোমাদের আনুগত্য আমার তো জানাই আছে তোমরা যা কিছু করো আল্লাহতালা তা ভালো করেই জানেন I'll see you lo I'll তুমি এদের আরও বলো তোমরা আল্লাহ আল্লাহতালার আনুগত্য করো আনুগত্য করো আল্লাহ রসুলের হ্যাঁ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে দেখো আল্লাহ তালা দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেয়া হয়েছে তার জন্য সে দায়ী অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে রসুলের কাজ হচ্ছে আল্লাহ তালার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেওয়া وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَامِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَنَحْنُ لَهُمْ مُؤْمِنُونَ فِى ٱلْأَرْضِ كَمَا تَحُلُّ بسيلاً <تصفيق> যারা আল্লা তালার উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের সাথে আল্লাহ তালা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন যেমনি ভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন তাদের ভয়ের অবস্থাকে নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন তবে এজন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে আমার সাথে কাউকে শরিক করবে না পরেও যে এবং যারা তার নামতের নাফরমানি করবে তারা এই বলে পরিগণিত হবে প্রতিষ্ঠা করো জাকাত দাও রেসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে কাফেরদের ব্যাপারে কখনো একথা ভেব না যে তারা জমিনে আমাকে অক্ষম করে দেবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর কত নিকৃষ্ট এই ঠিকানা হে মানুষ তোমরা যারা ইমান এনেছ মনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনো বয় প্রাপ্ত হয়নি তারা যেন তিনটি সময়ে তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয় সে সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্য নিজেদের পরিধিয় বস্ত্র শিথিল করো এবং এশার নামাজের পর মূলত এ তিনটি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময় এগুলো ছাড়া অন্য সময়ে আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই না এতে তাদের জন্য কোনো রকম দোষ আছে কেননা তোমরা তো প্রায়ই একে অপরের কাছে যাতায়াত করে থাকো আল্লাহ তালা এভাবেই নিজের নির্দেশগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন বস্তুত আল্লাহতলা মহা জ্ঞানী তিনি প্রবল প্রজ্ঞাপান كذلك <تصفيق> يبين তাদের নিজেদের সন্তানরাও যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন তারা যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয় যেমনি তাদের আগে বড়রা অনুমতি নিত আল্লা তারা এভাবেই তার আদেশ সমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন আল্লা সব কিছু জানেন তিনি পরম কুশলী বটে বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বের বন্ধনে আসার আশা নেই তাদের ওপর কোন দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না অবশ্য এ অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্য ভালো আল্লাহ তালা সব কিছু শোনেন আল্লাহ তালা সবকিছু জানেন لنسى عليكم যে ব্যক্তি অন্ধ তার উপর বিধি নিষেধ নেই যে পঙ্গু তার উপর বিধি নিষেধ নেই যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোন বাধ্যকতা নেই এবং তোমাদের নিজেদের কোনো দোষ নেই। যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও একইভাবে এটাও তোমাদের জন্য দূষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতা পিতামহের ঘরে মায়েদের ঘরে ভাইদের ঘরে বোনদের ঘরে চাচাদের ঘরে হুপুদের ঘরে মামাদের ঘরে খালাদের ঘরে এমন সব ঘরে যা চাবি তোমাদের অধিকারে রয়েছে কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও অতঃপর এতেও কোনো দোষ নেই যে এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তারই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন এভাবেই আল্লাহ তারা তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা বুঝতে পারো What is that? কাঁটি ইমানদার ব্যক্তিত্ব হচ্ছে তারা যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনে কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয় তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না হে নবী যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর বিশ্বাস করে যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার কাছে অনুমতি চায় তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহতালার কাছে এদের গুণা মাফের জন্য দোয়া করু অবশ্যই আল্লাহ আল্লাহতালা ক্ষমাসীল ও পরম দয়ালু হে মুসলমানরা যখন নবী তোমাদের ডাকে তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করু না আল্লাহতলা সব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা ওযুহাতে সরে যায় সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে করে তাদের এবে ভয় করা উচিত তাদের ওপর এর বিরুদ্ধাচরণের জন্য এ দুনিয়ায় কোন বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোন কঠিন আজাব এসে তাদের গ্রাস করে নেবে জেনে রেখো আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্য নিবেদিত তোমরা যে অবস্থার ওপর আছো তা ভালো করেই জানেন যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত আল্লাহ তালা সব বিষয় ওয়াকে ভাল